السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وقال سبحانه وتعالى أو كالذي مر على قرية وهي خافية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قَالَ كَمْ لَبِثْتَ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعَذَ يَوْمٍ قَالَ بَلْ لَبِثْتَ مِئَةَ عَامِن الله سبحانه وتعالى درباره شکریاته الحمدللله سورة بكره دوشو انشت نمبر آيات اپنا در شامنه دلوات کرسی ای اي آيات چه که شامنه نیه امرا الله سبحانه وتعالى روپر قدره تبا مهمه بشوه الوچونا پیش کرو الله جیبان دیت জীবিত করতে পারেন বৃত্ত দান করেন এবং এই বিষয়গুলি আল্লা সুবাহানহাতার জন্য অতীব সহজ জীবনের মালিক এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ ইব্রাহিম আলহিসালুআসালাম এবং তার সঙ্গে নমরুদের কথোপকথন হয়েছিল তর্ক হয়েছিল এই ঘটনাটি আল্লাহ আল্লা সুবাহানহালা এখানে আমাদেরকে শুনিয়েছেন যে কিভাবে হজরত ইব্রাহিম আলহি সালাতুসালামের সঙ্গে সেই সময়ের শাসক নমরুদ आल्लार शक्तर मोकबिला कर प्रकारता देखिए हज़रत इब्राहिम आलह सल्लाम के बला तुम्हारे रब आल्ला से कतटुकू शक्तर मालिक तक हज़रत इब्राहिम अलहसल्लमें रब जीवन मालिक मृत्युर मालिक और से समय से सम्राट दाम्भिक सम्राट एक व्यक्ति के जेलखाना धरे नहीं आसे ताकि हत्या कर दे এবং আরেকজনকে নিয়ে এসে তাকে মুক্ত করে দেয় বলছে যে দেখো আমিও তো একজনকে হত্যা করে দিলাম মেরে ফেললাম তার জীবন আমার হাতে ছিল আবার এই ব্যক্তিকে আমি ছেড়ে দিলাম সুতরাং এই ব্যক্তির জীবন তো আমি দিলাম যে কত হালকা মস্তিষ্কের চিন্তা একটা লোককে সে মেরে ফেলেছে সুতরাং তার জীবন সে নিয়ে নিয়েছে একটা লোককে সে ছেড়ে দিয়েছে সুতরাং সে তাকে জীবন দিয়েছে এই ধরনের কাণ্ড এবং যুক্তি দেখে ইব্রাহিম আলাই দেখলেন যে এত মোটা বুদ্ধির লোক এই লোককে তো আরো কঠিন প্রশ্ন দিয়ে তাকে জব্দ করতে হবে সুতরাং এবার তিনি বললেন ঠিক আছে তুমি তো মারতেও পারলে দেখলাম জীবিতও করতে পারলে তবে এর চাইতে তোমাকে একটা সহজ কাজ দেব আমার প্রভু আমার রব এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে নিয়ে আসে তো আজকে এখন যে সময় সূর্য পশ্চিম দিকে চলে এসেছে তো তোমাকে আমি বলতে আমার রব তো তার কাজ করেছেন তার শক্তি অনুযায়ী তিনি সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে এসেছেন এখন তোমার কাছে আমার প্রস্তাব যেহেতু তুমি নিজেকে রব বলে দাবি করো তুমি নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে দাবি করো তো এই দাবিটা যদি তুমি সত্যে পরিণত করতে চাও তাহলে তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে যাও তো আল্লাহ আল্লাফার যে তখন তার সামনে কোনো যুক্তি থাকে না কারণ নমরুদ এটা জানে যে পূর্ব দিকের অতীত সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাওয়ার পর তাকে পূর্ব দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা একজনেরই আছে তিনি যিনি আসমানের মালিক সমগ্র সৃষ্টি জগতের মালিক আর আমার ক্ষমতা এখানে এক বিন্দু নেই যে আমি সূর্যকে অন্তত পক্ষে আটকিয়ে দিব এই যে ক্ষমতা আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালার বিশেষ করে জীবন প্রদানের এমনই একটি ঘটনা ঘটেছিল হজরত ওজায়ের আলহি সালামের সঙ্গে আল্লাহ আল্লা সুবাহানহাত তাকে একটি জায়গায় যাওয়ার জন্য নির্দেশ করলেন যে জায়গাটি ছিল একটি বিরান ভূমি উঁচু ভূমি যেটি উল্টে ছিল একটি মৃতপ্রায় ভূমি রূপে একটি ধ্বংসাবশেষ শহর রূপে যেটি তখন যেটাকে বলা হয় যে উপর হয়ে পড়ে থাকা যে উল্টে পড়েছিল যেটা দেখে মনে হচ্ছিল যে এটা ধ্বংসপ্রাপ্ত এমন একটি শহরে তিনি গিয়েছিলেন যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন তার খাবার এবং তার গাধা এবং তার আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র আর যখন তিনি সেখানে পৌঁছলেন তার নিজে থেকেই একটি সগক্তি করেছিলেন যে এই মৃত শহরকে আবার কি করে জীবিত করা হবে আবার কি করে এখানে প্রাণের স্পন্দন আসবে এটা কি আর কখনো পুনরুজ্জীবিত হওয়ার মতো আল্লা সুবাহ তার এই প্রশ্নের বিশ্বাসকে দৃঢ়তা দেওয়ার জন্য এক পর্যায়ে রবুল আলমিন তাকে ঘুম পাড়িয়ে দিলেন আয়াতের ভিতরে তাকে বলা হয়েছে যে সে মৃত্যুবরণ করলো। অর্থাৎ ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন এক ধরনের সে অবচেতন হয়ে যায় মূলত শরীরের ভিতরে তার আত্মার সংযোগ থাকলেও তখন তার চেতন মন তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ঘুমের অবস্থায় তার আত্মার যে চেতন অনুভূতিগুলো নিষ্ক্রিয় থাকার কারণে তার ভিতরে আরেকটি অনুভূতি যেটা সজ্ঞান মন অজ্ঞান মন চেতন মন তখন এই অজ্ঞান মন অর্থাৎ সে তখন জ্ঞান হারা হয়ে যায় অর্থাৎ তার তখন কোন উপলব্ধি করা শক্তি থাকে না তখন এই মন বা আত্মা বিভিন্ন রকমের দৃশ্য অথবা বিভিন্ন রকমের চিত্র সে তখন দেখতে থাকে এটাকে আমরা সাধারণত স্বপ্ন বলে থাকি যাই হোক হজরতার আল্লা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে জাগলেন আল্লাহ আল্লা সুবাহার সঙ্গে কথা বললেন কামলা বিস্তা কতক্ষণ ঘুমালে কতক্ষণ তুমি এখানে অবস্থান করলে তো স্বাভাবিকভাবেই একটা মানুষ যখন চেতন অবস্থায় ফিরে আসে অবচেতন অবস্থা থেকে যেমন একজন রুগীকে যখন অপারেশন করার জন্য তাকে অচেতন করা হয় সে যদি এক দুই দিন পর্যন্ত অচেতন পড়ে থাকে অথবা কমাতে পনেরো বিশ দিন ২৫ দিন পর্যন্ত পড়ে থাকে তার কোনো স্যান্স থাকে না অনুভূতি থাকে না তারপরে যখন তাকে আবার জ্ঞান ফিরিয়ে আনা হয় যখন সে জাগ্রত হয় যদি জিজ্ঞেস করে যে তুমি এখানে কতক্ষণ ঘুমালে তুমি কতক্ষণ এই বেডের উপরে শোয়া ছিলে সে বলবে কেন এই তো একটু আগেই তো আমি জাগ্রত ছিলাম আমি তো একটু আগেই আপনাদের সঙ্গে কথা বলেছি অর্থাৎ সামান্য সময় অথচ ইতিমধ্যে 10, পনেরো বিশ পঁচিশ দিন পার হয়ে গেছে দুদিন তিন দিন এমনও সময় পার হয়ে যায় কিন্তু সে তখন এই অবচেতন অবস্থায় অতিবাহিত সময়কে সে স্মরণ করবে কি দিয়ে এই শক্তি তার নেই এটা একটি অত্যন্ত সাইন্টিফিক আলোচনা এবং যার উপর ভিত্তি করে বর্তমান আধুনিক বিজ্ঞানের বিশেষ করে জীবন জীবনের অনুভূতি অবচেতন অবস্থা এই যে মানুষকে চিকিৎসার জন্য চেতনহীন করা হয় তাকে অবচেতন করে তারপরে তার সেই অপারেশন চিকিৎসা করা হয় এই যে এই কাজগুলো পরিচালনা করার জন্য মানুষকে এগিয়ে যাওয়ার এই আয়াতগুলো একটি দিক নির্দেশনা সেই সঙ্গে সঙ্গে আল্লা সুবাহনতালার প্রতি একটা অকাট্য বিশ্বাস যে আল্লা একমাত্র সকল ক্ষমতার মালিক তিনি আশ্চর্য রকমের সৃষ্টি করতে পারেন তিনি নিয়ম ভেঙ্গে তৈরি করতে পারেন সাধারণ নিয়ম আল্লাহ গোটা পৃথিবীটাকে গোটা সমস্ত সৃষ্টি জগৎটাকে তিনিও একটি সিস্টেমের ভিতর দিয়ে পরিচালনা করে চলছে এজন্য সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে এটা একটা সিস্টেম যখন আকাশে মেঘমালা জমবে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প আসবে এবং জলীয় বাষ্পের সঙ্গে যখন উষ্ণতা উত্তপ্ততা জড়িত হবে এবং একটা পর্যায়ে এসে বিভিন্ন ভূমিতে বৃষ্টিপাত হবে এটা আল্লাহ সুবাহার একটা নিয়ম একটা সিস্টেম এই সিস্টেমেই তিনি সমগ্র সৃষ্টি জগৎকে চালিয়ে যাচ্ছেন আল্লাহ এটি নিজে একটি বিধান বানিয়েছেন এই জন্য আমরা সচরাচর আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দেখি আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে হতাশায় পড়ে যাই যে কই আমি তো আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ পাক তো আমাকে দিচ্ছেন না আমি তো আল্লাহর কাছে চাইলাম যে আজকে আমার জমিতে বৃষ্টিপাত হোক কিন্তু কই আল্লাহ তো আমাকে বৃষ্টি দিলেন না আল্লাহ বাহানা হওয়া তা আল্লাহর কাছে দোয়া করার তিনটি পর্যায় আছে একটি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলামিন সেটা কবুল করেন এবং চাহিদা মোতাবেক যেটি তাকে তার নিয়মের ভিতর দিয়ে অর্থাৎ তিনি যে আইন তৈরি করেছেন গোটা বিশ্ব সৃষ্টি একটা লয়ের ভিতর দিয়ে একটা আইনের ভিতর দিয়ে পরিচালিত হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিষয়টির উপরে আলোচনায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসব ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল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 সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 প্রতি শুক্রবার থেকে আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম জীবন এবং মৃত্যু এবং সেখানে যে বিষয়টি এসেছে যে হজরত ইব্রাহিম আলহিসের তারিম ফিন والله لا يهدي القوم الظالمين نمরودের সাথে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামের যে কত কত কথা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাজত্বের মালিক বানিয়েছিলেন আল্লাহ এখানে বলেন আতা আল্লাহুল মুলকা সে বাদশা ছিল আর এই বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিল তর্কে লিপ্ত হয়েছিল যে ইব্রাহিম তুমি যে রব রব করো তুমি যে আল্লাহ আল্লাহ করো যে তোমার আল্লাহ সব কিছুর মালিক তোমার রব সব ক্ষমতার মালিক তোর তোমার রবের কি ক্ষমতা আছে বলো দেখি হজরত ইব্রাহিম আলাইলাম এই জীবন মৃত্যুর কথাটি তার সামনে পেশ করেছিলেন আল্লাহর আলমিন এই জীবন মৃত্যুর মধ্য দিয়ে তাকে সতর্ক এবং সচেতন করতে চেয়েছিলেন ইব্রাহিম আলাই্লাম এটি প্রস্তাব দিয়েছিলেন যে আমার প্রভু আমার রব তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন তিনি তার নিয়মের মধ্য দিয়ে সব সৃষ্টি কার্যক্রম পরিচালনা করে চলছেন আর এটি ওই বাদশা উপলব্ধি করতে না পেরে বরং ইব্রাহিম আলাই সঙ্গে সে এমন একটি ঘটনার অবতারণা করলেন যেটি হাস্যকর একটা মানুষকে ধরে মেরে ফেললেন প্রকৃতপক্ষে এখানে কি হয়েছে এই মৃত্যুটি ওই ব্যক্তির জন্য সুনির্দিষ্ট করে দিয়েছেন সেই আল্লা সুবাহ এটি তার তকদিরে তার জীবনের এই পর্বে এসে সেই কর্তৃক তাকে মৃত্যুর গ্রহণ করতে হবে। সে মৃত্যুবরণ করবে মৃত্যুর কারণ হবে এবং আজকের এই ঘটনা অথচ এটি লিপিবদ্ধ আছে সৃষ্টি জগতের সৃষ্টির বহুকাল আগে থেকে তকদিরের খাতায় অথচ এই বিষয়ে ওই বাদশাহ নমরুদের কোনো জ্ঞান নেই আরেকজনকে সে ছেড়ে দিয়েছে बहानाता शक्त दिखे गनोनिवेश करना तीस गो के, के, के उपलब्धि करते आल्लाबर মোটা বুদ্ধির মানুষের সম্পর্কে আল্লাহ রা বলছেন যে হেদায়ত বিমুখ করে রাখ এরা নিজেরা অর্জিত জ্ঞান অথবা লব্ধ সম্পদ অথবা ক্ষমতা উপরে জুলুম করে চলছে নিজেদেরকে ধ্বংসের দিকে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে জাগলেন এই যে ঘুম থেকে জাগানো এবং পুনরুজ্জীবিত করা দেখা দৃষ্টিতে এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা আল্লাহ সুবাহ দুই একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটিয়ে चिंतल मानसर के बड़ शक्ति जगह रही शक्ति जा संगे संगे करते शक्ति मालिक हमला একসময় তার মনে প্রশ্ন এসেছিল যে এই বিরাণ ভূমি কেমন করে আবাদ হবে আমরা পৃথিবীর বহু অংশে মানুষের বসবাস দেখি আজকে বহু অংশে বড় বড় শহর গড়ে উঠেছে শহরের পরিধি বৃদ্ধি পাচ্ছে আবার তার পাশাপাশে পাশাপাশি বন্যভূমি মরুভূমি অথবা বিশাল বড় বড় সাগর মহাসাগর অথবা জলাধার এখনো পৃথিবীতে অসংখ্য পরিমাণে আছে जख शहरे प्रवेश करी ते कत मानव आल्ला जखी विशाल मरुभूमि कत जगह फाका पड़े आगर अतिक्रम कर समय मन पृथ्वी वास्तवित तीन भाग जल एक स्थल से तुल्बाग स्थल बसबाज कर সেখানেও এখনো অসংখ্য জায়গা যেগুলো বিরান ভূমি হিসাবে পড়ে আছে কিন্তু কে তত্ত্বাবধান করছে। আল্লাহ সেখানে আমাদের জানা হয়তো কিছু প্রাণী আছে কিন্তু এখনও আমরা দেখি যে অনুসন্ধিৎস মানুষেরা ছুটে গিয়ে এই সব জায়গাগুলোতে তাদের গবেষণা চালিয়ে তারা যে আমাদের কাছে সংবাদগুলো প্রেরণ করছেন তখন আমরা অবাক হয়ে যাই সব জায়গায় এখনও আমাদের জ্ঞানের বাইরে অসংখ্য জীব জন্তু প্রাণী অথবা বৃক্ষ তরুলতা অথবা আল্লা সুবাহর এই সৃষ্টিগুলোর ভিতরে অসংখ্য রহস্যময় জায়গা যেখানে আশ্চর্য রকমের হয়তোবা সৃষ্টির উত্থান পতন ঘটতেছে যেগুলো এখনও আমাদের আয়ত্তের বাইরে এই একটি শহরের একটি বিরান ভূমির একটি উঁচু এই লোক মানবহীন শহরের উদাহরণ দিয়ে আল্লাহ সুবাহান হাত আমাদেরকে গোটা বিশ্বের পৃথিবীর সমগ্র বিশ্বের এই আশ্চর্যজনক সৃষ্টিগুলোর দিকে দৃষ্টি নিবন্ধ করার জন্য যেন অনুপ্রাণিত করছেন সুতরাং আমরা বলতে পারি যে এই আয়াতটি আমাদের অনুসন্ধিৎসু মনকে আমাদের মিশনকে আমাদের আগ্রহকে আরো অনেক দূর সম্প্রসারিত করে দেয় এবং ঘটনাটি আমাদের জন্য এতটাই চিত্তাকর্ষক যে এই ব্যক্তি সেখানে ঘুমিয়ে গেলেন আর এটি ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেল আল্লাহ বছর তুমি এখানে অবস্থান করেছো একশো বছর টাইম একেবারে কম নয় একটা নগর একটি সভ্যতা গড়ে ওঠার জন্য একশো বছর সময় অনেকটা সময় এই এক শত বছরের ভিতরে ওই জায়গাটি কোলাহলে পরিপূর্ণ হয়ে গেলো লোকবসতি স্থাপিত হলো মানুষের আনাগোনা চলল এবং সেখানে রাস্তা তৈরি হলো দেখা গেল যে সেই বিরান ভূমি সেই শহর যেটি একসময় উপুর হয়ে পড়েছিল আজকে সেখানে মানুষের পদচারণায় আজকে মুখরিত হয়ে উঠেছে আর এর ভিতর দিয়েই তার ঘুম ভেঙে গেছে তিনি জেগে উঠেছেন জেগে উঠে এবার তার নিজস্ব যে সামান মুসাফিরের সম্বল তার নিজের শুকনো রুটি খাবার অথবা তার সেই বাহন গাধা এবং তার সঙ্গে যে রুটির সঙ্গে মিলিয়ে খাবারের জন্য যে খাদ্য এগুলো পানি খাবার এবং তার গাধা যেগুলো মাথার কাছে শিওরের কাছে রেখে সে ঘুমিয়ে পড়েছিল অথবা এখানে মৃত হয়ে গিয়েছিল এবার সে সেগুলোকে খুঁজতে লাগলো আল্লা সুবাহ এই অংশটুকুকে আমাদের কাছে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে আল্লাহ বলেন কামলা বিস্তা কত কাল তুমি এখানে ঘুমালে কত সময় قال لا بيست يوما يوم قال بل بيستا مئه عام فانظر الى طعامك وشرابك لم يتسن وانظر الى حمارك لنجعلك علامه للناس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে একটি আশ্চর্যজনক প্রকৃতি বা এই ভূখণ্ডে এখনো এমন এমন মাটির ভিতরে অথবা ভৌগোলিক অবস্থানে সৃষ্টির এমন দেয়াল তৈরি করা আছে যে সামান্য ও পাশে এক ধরনের বিক্রিয়া ঘটছে এবং এ পাশে আরেক ধরনের বিক্রিয়া ঘটছে আমরা দেখি যে লাশ অনেক সময় দাফন করার পরে একটি মাটিতে খুব দ্রুত সেটা পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে হাড্ডি মিশে যাচ্ছে কিন্তু আবার পাশাপাশি কিছু দূরে হয়তো আরেকটি লাশ দাফন করা হয়েছে বিশ তিরিশ বছর পরে কোনো এক কারণবশত মাটি ভেঙে যাওয়ার কারণে বন্যার পানিতে সেটা ধসে যাওয়ার কারণে দেখা গেছে যে সেখান থেকে একটি একেবারে তরুতাজা যেভাবে লাশটিকে দাফন করেছিল কাপড়টি ময়লা হয়েছে অথবা সেই গলে গেছে কিন্তু লাশটি সেখানে সেভাবে রয়ে গেছে এই যে একটা পার্থক্য ঠিক উজাহর আল্লাহিসাল্লামের এই ঘটনাটির ভিতরে আমরা এরকম কিছু আশ্চর্য বিষয় লক্ষ্য করি যেখানে তার তো আম ছিল খাদ্য ছিল রুটিগুলো ছিল আল্লাহ বলছেন অঞ্জুর ইলা তো আমি তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করো দেখো সেই খাবার এখনও উত্তপ্ত রয়েছে গরম রয়েছে ঠান্ডা হয় নাই তার অর্থ আল্লা সুবাহন তালা এই অংশটুকুর ভিতরে এমন আশ্চর্য মাটির ভিতরে বা ওই জায়গাটার ভিতরে কেমিক্যালস তিনি সেখানে সংস্থাপন করেছিলেন যে তার খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল এটা কি আশ্চর্য ব্যাপার এক শত বছর একটা ব্যক্তির খাবার সেখানে সম্পূর্ণ টাটকা সম্পূর্ণ তাজা এবং গরম ঠান্ডা হয়নি কোনো নষ্ট হয়নি কিন্তু আর একটু দূরে যেখানে তার গাধাটি বাধা ছিল দেখা গেল যে সেই গাধাটি মাটির সঙ্গে মিশে গেছে আল্লাহ বলছেন অঞ্জুরিল্লা হিমারিক তোমার গাধার দিকে তাকাও তিনি তাকিয়ে দেখলেন নাই ওটা চিহ্ন নাই তো আল্লাহ রাবুলা আলমিন বললেন দেখো খাদ্যকে আমি যেভাবে রেখে দিয়েছি সেটা রয়ে গেছে আর গাধা মাটিতে তার নির্দিষ্ট সময়কাল করে করে এখানে মৃত্যুবরণ মিশে গেছে। তবে এই যে যাওয়া। এটা কত বয়স্যায়েন্টিফিক কবর থেকে পুনরায় উত্থিত হওয়া পাক মানুষকে পুনরায় হাসরে ময়দানে জমা করবে এটা সহজ এটা বিজ্ঞান দ্বারা আজকে প্রতিষ্ঠিত সত্য যে কোন পদার্থ রূপ পাল্টালেও তার অরিজিন বা জিনম ধ্বংস হয়ে যায় না সেখান থেকে আবার তাকে এবং এটি আল্লাহ সেই শত শত হাজার বছর আগে মানুষের জন্য গবেষণা চালিয়ে যাওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবাহান তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন فلما تبين له قال اعلم ان الله على كل شيء قدير الله سبحانه وتعالى কত বড় ক্ষমতাবান যে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি মানুষের কল্পনার চাইতেও সেই শক্তিমান মহান رب العالمین والله على كل شيء قدير এই ধরনের ঘটনার ভিতর দিয়ে আমরা কুরআনের যে বাস্তব সত্য বিজ্ঞান ভিত্তিক কতগুলো নিদর্শন সম্পর্কে জানছি আল্লাহ পাক আমাদেরকে এই সব দেখে আমাদের ইমানকে দৃঢ় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত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 IBAN: GBBANDOLOYD30963401024192 Short Code: 300083 SWIFT BIC Code: IBOBZB22 Dhaka Pathi amader email korun admin@peacetv.tv Peace TV Manobotar Samadhan Illmi Poribesh কিভাবে আমাদের ঢুকেছে এটা একটি সর্ব ধরনের নিচে আব্দুল বিন ইউসুফর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম फल सम्मी देखे बिटल अनुष्ठान जालशाए लामा प्रति शुक्रवार रत साढ़े नटाय आप पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे बीस टी बांगल् ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয় মু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 आलेम संसर्गे आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे बीस टीवी बांगल्